আবু সাইদ ক্ষুত্রি রাজি আল্লাহ তালু হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন ভেসবাসীরা জান্নাতে এবং জাহান্ন জাহান্নামে প্রবেশ করবে অতপর আল্লাহ তালা মালাকদের বলবেন যার অন্তষার দানা পরিমাণ তাকে জাহান্নাম হতে বের করে আনো তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুরে কালো হয়ে গেছে অতপর তাদের বৃষ্টিতে অথবা হায়তের নদীতে নিক্ষেপ করা হবে ফলে তারা সতেজ হয়ে উঠবে जेम नदी ती घ बीज गजिए उठे तुम कि देखते पाओ सेग कम हलूद बर्णर है और घन हु गजाय